الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون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 সৌরতুল ইনশেক ১ নম্বর আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম আলমিন বলছেন ফালা বিশক আমি কসম খাচ্ছি শফকের ইয়াদ রাখবেন সাফাক হল সূর্য ডুবার পরে যে লালিমা দেখা যায় জীগন্তি তাকে বলা হয় সাফাক সূর্য ডুগার পরে লালিমার দেখতে পান ওকে কি বলে সফক নিশ্চয় আমি কসম খাচ্ছি রাত কসম রাতের ওয়া আর যা কিছু সে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে সবকিছু তার অধীনে ফেলে তাই অন্ধকারের ভিতরে যারা আসে এই সব কিছুর শপথ হচ্ছে আল্লাহর এখানে আল্লাহ কুসুম হচ্ছেন ওই বর্তমানে রাত আমরা একটু বাইরে গেলে আলো দেখতে পাই দেখবেন প্রয়োজন ছিল তাহলে বোঝা গেল আমরাও বর্তমানে অন্ধকারের ভিতরে আছি পরিপূর্ণতা লাভ করে ছাদ সবসময় পুরা থাকে পরিপূর্ণ থাকে বেশ হয় আচ্ছা ছোট থেকে বড় হয় তারপর আবার ছোট হয় সুবাহ আল্লাহ আচ্ছা আমরা যে মানুষ আমাদের এই অবস্থা দেখবেন পরে নিশ্চয় তোমরা এক সিডি থেকে আরেক সিঁড়ি আমরা বলি সাত তবকা সান বাংলায় তো কয়েকটা অস্ত্রের ছা তেদা তবক বাংলায় বলে সাত আমাদের আঞ্চলিক ভাষা আর কি সবাই মনে হয় ব্যাপার কিন্তু এক তবক থেকে আরেক যাচ্ছি এক স্তর থেকে আরেক স্তরে যাচ্ছি সবসময় সমান হয় না না আচ্ছা এই সব নিদর্শন কিসের বলেন কিসের নিদর্শন আল্লাহ রে কর্তবাদের দিন কে সৃষ্টি করেছে রাত কে সৃষ্টি করলো চন্দ্র কে সৃষ্টি করলো আচ্ছা এই লালিমা যেটা সৃষ্টি করলো সূর্য যায় রাত আসে বহি প্রকাশ ঘটে দিনে দেখা গেল চন্দ্রের রাজত্ব থাকে না দিনে দিনে আমরা অনেক সময় দেখতে পাই না ওটা গ্রহণযোগ্য না চন্দ্রের রাজত্ব প্রকাশ পায় কোন সময় রাতে এরপরে বলছেন দেখো ওগুলো যেভাবে যেভাবে ওগুলোর স্তর রয়েছে ওইভাবে তোমাদের ভিন্ন পরে আস্তে আস্তে করে আবার স্পষ্ট কিনা প্রথমে ছিলেন না পরে হলেন সহির মররা আস্তে আস্তে সই সই বড় একদম বড় পরিপূর্ণতা লাভ করলেন পরবর্তীতে আবার ডাউন প্রথমে আলোচনা আলোচনা যখন হবে তখন উচ্চ উদ্দীপনা থাকা দরকার আমাদের মাঝে ঘুম থাকবে না ঘুম থাকবে আপনাদের বাড়বে আল্লা আমাদের সকলকে আল্লাহ আমাদের সকলকে সকল এরপর আরেকটা কি জানে যখন তাদেরকে কোরআন পাঠ করে শোনানো হয় তখন তারা সে না কাবির দেন গুণ না করার কারণটাই হচ্ছে তাদের কুফরি আল্লাহবাদের উপর ইমান নেই এজন্য তারা সে মিথ্যা প্রতিপন্ন বলেন সব বুঝে আসলো লোক আসলো না সব ঠিকই আছে কিন্তু এই করব মুশকিল করবেন সব হাদিস মজুদ কোরআন মজুদ হাদিসবেন কিছু লোক আছে আপনি বললেন আল্লাহ রসুন কিন্তু যদি বলেন আলিমুল গাহিব তাহলে দু তিনি কখনো ক্ষতিগ্রস্ত হতেন না ঠিক না এক হাজারী বাহিনী নিয়ে যাবো মুনাফিকদের তিনশো সদস্য ওরা নিয়ে চলে আসবে শক্তি কমে যাবে খালনি বাজিন আলিমুল কিন্তু এর মধ্যে ফায়দা আছে উইটারে কথা তিনি আলিমুল গায়ব না আলিমুল গায়ব আল্লাহ নিজে বলেছেন কুল্লাহ আমলিকুল ولا ضرا الا ما شاء الله আপনি বলুন আমি আমার নিজের লাভ লোকসানের মালিক না তবে যতটুকু খবর খবরও জানি না সরাসরি খবর জানিনা তাহলে বেশি বেশি করে আমার নিজের কল্যাণ করতাম দেখেন যখন নবী করিম সাল আলিহ্লামকে প্রশ্ন করা হলো কয়েকটি বিষয় সম্পর্কে আল্লাহ রসুল সোল্লা বললেন আমি কালকে বলবো তুমি কোন বিষয় সম্পর্কে বলবে না আমি এটা কালকে করব তবে এরকম বলবে ইনশা আল্লাহ যদি আল্লাহ চায় কারণ তুমি কোনো কিছু করতে পার না লাগে যখন গান শুরু করে তা আর ঘুমিয়ে আছে না বুঝতে পারছেন গান বুঝুন তো আল্লাহ আল্লাহ বলে না খুব সুন্দর লাগে আর আলোচনা শুনলে পরে কিছুই নেই কি একটা তো মহামলাদামকে আল্লাহ বলেছেন কালকে বলবো তুমি বলবে না তবে যদি আল্লাহ বলেন আল্লাহ চায় তাহলে বলবো তাহলে মোহাম্মদ নিজ পক্ষ থেকে বলতেন আল্লাহ পক্ষ থেকে নিজেই জানতেন আল্লাহ জানিয়েছেন আপনাকে বলো তো কে আলিমুল উত্তর কি দিবেন আপনি বলুন আকাশে জমিলে কেউ গাইব জানে না আল্লাহ ছাড়া আর কি বলছে না হ্যাঁ এই তো একটা আয়ত্তেছে গেব কত সংঘাত থাকো তারা যুদ্ধে অংশগ্রহণ করবে না শুনে তো বাহিনী আল্লাহ তোমাকে মাফ করুন আপনি ওদেরকে অনুমতি দিলেন কেন খবর একমাত্র জানেন আল্লাহ আচ্ছা যাই হোক জানতেন তিনি যা বলেছেন অনেকটা দেখা যাচ্ছে গাইবের সংবাদ কোরআন কি না আগে কিছু জানতেন আমি কি বলবো আপনি আলিমুল আচ্ছা একটা ছিলেন তো ওকে কি বললাম যেহেতু সে গাইব আগে তার জন্য গাইব ছিল লিখতে জানেন না উম নবী হওয়ার পরেও তিনি লিখতে জানেননি লিখা শিখেননি নবী কিরকম হলে আপনি বলবেন সুসংবাদ হল এটা দুঃসংবাদ সুসংবাদ হবে কেন ঠিক না কারণ যে যে ফল পাওয়ার উপযোগী সুসংবাদ ঠিক না আপনি ইমানদার আপনি ভালো কাজ করেন ইমান অনুযায়ী চলেন আপনার জন্য সুসংবাদ কিসের জান্নাতের আর যে ইমান আনে না শাস্তির এরপরে তবে যারা ইমান করেছে তাদের জন্য রয়েছে আপনি জাননাতে যাবেন জান্নাত থেকে কখনো বের হবেন একবার কোন রকম কোন রকম যেতে পারলেই হয়ে গেল বল আলহামদুলিল্লাহ বুঝতে আর কি বের হবেন আর বললেন আর কি কোথায় যাবো ভালোটা পেয়ে গেছে আর খারাপটা আসবে নাকি জানতে চলে গেলে ওখান থেকে আর বের হতে চাইবেন না সৌভাগ্যবান ওরা জান্নুল নিশ্চয় যারা ইমানেছে আমল করেছে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এদের প্রতিদান হচ্ছে যেটা সব সময় থাকবে ওখানে তারা চিরকাল থাকবে কখনো ওখান থেকে বের হবে না আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছেন আর তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে তাহলে জানলাতে গেলে বের হবেন আচ্ছা হতে চায় শপকটা কি বলে সূর্য ডুবার পরে যে গন্তে যে আকা লালিমা দেখা যায় ওকে কি বলা হয় আর রাত এটা সবাই বুঝে যা আসে রাত এবং রাত যেসব সৃষ্টির মধ্যে তার আগমন ঘটে আর রাত তার নিয়ন্ত্রণ আসে বা উপর অন্ধকার ছেয়ে ফেলে ওরা সবাই এর মধ্যে সামিল এরও সামিল ঠিক না প্রত্যেকটি প্রাণী এই পৃথিবীর যারা অবস্থান করে সবাই সামিল চন্দ্রের যখন সে পরিপূর্ণতা লাভ করে চন্দ্র চন্দ্রের আঠাশটি স্থল রয়েছে কয়টা এক দুই তিন চার চোদ্দ পূর্ণিমার ছাদ কবে হয় চোদ্দ তারিখের রাত কি বলা হয় বুঝতে ওই ওই পরিপূর্ণ হয়ে যায় এখানে একদম গুল দেখতে কত সুন্দর লাগে আমরা তো দেখতে পাই না পরের দিন আস্তে আস্তে তার অবস্থা ঘটতে থাকে পরিপূর্ণতা আপনি আর দেখতে পান না একদিন বা দুই দিন বুঝতে পারছেন একদিন বা দুই দিন আপনার থাকে দেখতে পাবেন না এই সে দৃষ্টি আলাদা চলে যায় তো এ হচ্ছে মানুষ এরকম আল্লাহ যে দিন যায় দিন রাত যায় আর এর মাঝে উল্লেখ করলেন রাতের মাঝে উল্লেখ করলেন চন্দ্রের কথা চন্দ্র তোমরা দেখো দেখা যায় অন্ধকার মাঝে চন্দ্র চন্দ্রের আলো বেসে উঠে চন্দ্র তোমরা দেখতে পাও ঐরকম তোমরা এই পৃথিবীতে অবস্থান করো তোমাদের একটা আলো আছে আস্তে আস্তে করে গোজে উঠো তোমরা বড় হোক ছোট থেকে বড় আস্তে আস্তে পরবর্তীতে আবার তোমরা স্তীমিত হয়ে যাও আস্তে আস্তে তোমাদের সেই আলো নেভে যায় শেষ হয়ে যায় ঠিকই এই যে এটা কয়েক রকমের হতে পারে যদি আপনার ব্যতিক্রম হয় না তাহলে মুশকিল ঠিক না ওঠিক তাহলে মনে হয় আল্লাহ ওখানে দিচ্ছেন তো যখন ধরুন আল্লাহ অবকাশ দিচ্ছে ঢিল দিচ্ছে ঢিল দিচ্ছে এমন ভাল তাদেরকে ধর ঢিল দিয়ে তারা করতে পারে গেছে। কোনো দানকে ছোট দান সবাই গিয়ে তবে তো আর সাধারণত শাস্তি বলুন তোমাকে হেরাম তোমায় করছি আরো বাড়ছিস আল্লাহ সুদ মিটিয়ে দেয় আর সজাখা বাড়িয়ে দেয় তো এখন জানি সুদ টাকা পয়সা পাচ্ছি অনেক সময় অন্যদিকে যারা আল্লাহর প্রতি বাংলাদেশ আমরা পঞ্চাশ হাজার টাকা মস্তি দিন আর গরমিয়া কি করলেন একটা কবুল করল্লাহ আমার তোলা কবুল করল্লাহ পঞ্চাশ হাজার কোথাও ধ সে দিচ্ছি উৎসাহ বিভার জন্য মানুষ লেখুক আমি দিচ্ছি আর আমি তো আলাদা উদ্দেশ্যে দিলাম দেখলাম নাজ্জা লাগে না এখন আমাদের এলাকা বলে কি মানে ঠিক না কৃপন কি আমাদের সবাইকে হের দান করোিক দিন হকের পথে দিবেন বেশি বুঝতে পারছেন না হক পথে যাবেন না আচ্ছা দেখেন তো কথা ছিল সময়ের সাথে সম্পর্ক এক স্তর থেকে আরেক স্তরে যাচ্ছ সময় সব সময় আমাদের সমান হয় না সমান হয় না আজকে সুখী কালকে দুঃখী ঠিক না এখন এই মুহূর্তে মনটা ফ্রেশ একটু করে এক মিনিট পর হয়েছে কিরকম এক ঘন্টা আগে এতো ভালো লাগলো এই মুহূর্তে কি হয়ে গেল শরীরটা সময় আচ্ছা আগে ছিলেন আপনি সুস্থ বা নিরাপদ একটু পর চলে এলো আপদ বিপদ বেশ কম তাহলে এই যে এক স্তর আরেক স্তর আমরা যাই তার মানে হচ্ছে সময়ের সাথে সম্পর্ক হলে সময় সময়ের পরিবর্তন ঘটে এইটা আর আরেকটা হচ্ছে স্থান যেমন এই মুহূর্তে আমরা এখানে আছি আর কিছুক্ষণ পর হয়তো আমরা নিজেদের রুমে যাব তাই না পরে মসজিদে যাই অতবা বর্তমানে আমরা আছি পরবর্তীতে কোন রাষ্ট্রে যাবো কোন দেশে যাবো আমি জানি না কোন কোম্পানি আছে লোকজন এখানে আসেনা এক সপ্তাহ পর আবার ইয়াদ আছে কিনা আচ্ছা আপনারা সবাই এখানে আছেন আপনি আমি স্থায়ী যা কিন্তু আপনি জানেনা স্থায়ী কতদিন আপনার হায়াতের ব্যাপার তো আরেকটা জীবনের ব্যাপার আরেকটা আপনি জানেন না হয়তো আপনি বিশেষ কারণ এখান থেকে চলে যেত অন্য জায়গায় আসি কিনা আচ্ছা দেখেন এক স্তর এক আরেকিল থেকে আরেক মঞ্জিল বর্তমানে আমরা আছি দুনিয়ায় যখন মত আসবে তখন যাব মাটির নিচে মাটির নিচে যাবেন না তাহলে আরেক বাড়ি হলোনা আমাদের আর কেয়ামতের দিন উঠব কেয়ামতের মাঠে পরবর্তীতে ওখান থেকে আবার যাব আমাদের আসল বাড়িতে যদি আল্লাহ লিখে রাখেন আমাদের কর্ম অনুযায়ী জাননাতে আর যদি গলত কাজ করি না তাহলে কোথায় তাহলে মঞ্জুরের বেশ কম আছে আচ্ছা আমরা কবরে যাই কবর কি আমাদের সর্বশেষ ঠিকানা দিন ঠিক না ঠিক হলো বুঝে শুনে তাই পত্রপত্রিকায় এরকম বলে লাইক দিবেন না তুর হ্যাঁ হ্যাঁ আমাদের সর্বশেষ ঠিকানা কবর নয় সর্বশ্রেষ্ঠ আর আমরা আশা রাখবো আমাদের সর্বশ্রেষ্ঠ আমাদের শহরের স্থায়ী ঠিকানা হবে কোথায় জাননাতে মাশাল সবাই আশা রাখেন মাশালার সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহর রহমান থেকে বঞ্চিত হবেন না কোথায় তোমরা বেশি বেশি লাভ করার জন্য কামাই করার জন্য শক্তি সঞ্চয়ের জন্য ধন সঞ্চয়ের জন্য তোমরা আল্লাহর থেকে হিসাবে আর কি কোথায় ঠিকানা হলো কিন্তু এই জায়গায় আমরা এরকম যে তর্জমা করি আসলে তর্জমা এরকম হয় না আপনি খেয়াল জিয়া আপনারা সবাই জানেন না এটাকে আপনার স্থায়ী হলো আবার চলে যাবেন বাংলাদেশ বুঝলাম না তো যখন বলা হচ্ছে রহমতোল্লা উল্লেখ করছেন যখন একটা তোমাদেরকে বেশি বেশি কামায়ের লোভ আর বেশি বেশি কামায়ের কামনা তোমাদেরকে গাফিল করে রাখলো একদম ঠিকানা নয় অন্য জায়গায় আমাদের ঠিকানা রয়েছে বলেন শুধু কলম পড়লে হয় না ভালো করে বুঝতে হবে আমরা সবাই জানি জিয়ার মানিকা আপনারা খবর জিয়ারত না। কবর জিয়াল কি ওখানে গেলাম কিছুক্ষণ ওখান থেকে জিয়ার ঠিক আছে ভ্রমণ বিষয় সবই ঠিক আছে তো কবর যাবেন মরবেন কবর আপনার যাবেন এটা হচ্ছে কবর জিয়াল ওখানে দিনের জন্য যাচ্ছেন ভ্রমণ তারপরে ওখান থেকে আসল জীবন আপনাদের আপনি যাবেন আপনার জীবন আসবে যে স্তর জমানার সাথে সম্পর্ক আর স্থানের সাথে সম্পর্ক আরেকটা আপনার শরীরের সাথে সম্পর্ক শরীর আমরা পূর্বে পেটেই কিছুই ছিলাম না কি রকম অস্তিত্ব অস্তিত্ব তো আপনি অনস্তিত্ব থেকে আপনার অস্তিত্ব শুরু হয় কিরকম প্রথমে মির্জা আকারে শুক্রবিন্দু তারপরে রক্ত আস্তে আস্তে আস্তে আস্তে যাওয়ার পরে আপনার মধ্যে রু হাসে বুঝলেন বাচ্চা চার মাস যাওয়ার পরে কি হয় তার তার মধ্যে রু হাসে এবারে যখন রু আসলো তখন তার জীবন শুরু হয়ে গেল এখান থেকে দুনিয়ার জিন্দিগি শুরু তো মায়ের পেটে আছে আস্তে আস্তে করে বড় হচ্ছে হাতটা একদম মজবুত হ্যাঁ একদম সম্পূর্ণ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ পরে মায়ের পেট বের হলে এবারে অনেকেই অনেকেই তো এরকম আছে রো আসার পরে ওর দুই মাস দুই দিন তিন দিন অত মারা যায় না কিনা সাত মাসেরও মারা যায় পাঁচ মারা যায় সাড়ে পাঁচ মারা যায় সাড়ে চার মাসের মারা যায় আট মাসেরও মারা যায় মাস এই মুহূর্তে হয়তো দুদিন তিন দিন পর তার জন্ম হবে এর আগে আবার কেউ কেউ জন্ম নেওয়ার সময় মারা যায় কেউ কেউ জন্ম নেওয়ার পর সাথে সাথে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ হ্যাঁ এরকম এক মাস দুই মাস তিন মাস এক বৎসর দুই বৎসর মারা যায় কিনা হ্যাঁ সবই হচ্ছে আমরা আর একটা শৈশব কাল দেখুন কত ঘাত আছে সবকিছু ডিঙ্গি আপনি উপরে দিকে যাচ্ছেন বাড়ছেন আপনার প্রবৃদ্ধি লাভ হচ্ছে বড় হচ্ছেন বড় হচ্ছেন বড় হচ্ছেন তারপরে হ্যাঁ এখনো বালি হননি বারিক হয়ে গেছেন এবারে আস্তে আস্তে আরো মানে আপনার উৎসক্তি পরিপূর্ণতা লাভ করেনি তারপরে লাভ করলো আরো কিছু দিন গেলেন তারপরে সন্তান যদি আল্লাহ সন্তান হয়েছে ছেলে হবে না বেশি না মেয়ে হবে বেশি অথবা ছেলে হবে কি না আল্লাহ জানে এর মধ্যে আপনার কোন অধিকার ছেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে আচ্ছা যদি যারা বিয়ে করবে যদি প্রথম সন্তান যদি মেয়ে হয়ে যায় এরকম করবে নাকি না বলবে আলহামদুলিল্লাহ যে কেউ এরকম করবে হ্যাঁ ইমান দুর্বল ইমান সবল করতে হবে না যারা মানে না তাদের এক্ষেত্রে ইমান দুর্বল হয়সলিম আরো খুশি হওয়ার কথা আগে সমে বুঝতে পারছেন আপনি মুসলিম আছে কিনা ছেলে হয়ে যেভাবে আল্লাহ রসুন বলেছেন মুখী শূন্য তরি কে দিবেন আরো সহি আর ছেলে হলে দুইটা কিন্তু আরেকটি দেখেন মনের পরিবেশ মনের অবস্থান এটা হচ্ছে সবচেয়ে বড় এক পূর্বে আপনার মনের চাহিদা একটা ছিল অথবা আগে ঘুম আসেনি কিছুক্ষণ পরবর্তীতে ঘুম চলে গেছি আর আপনি হয়তো আপনার মন বসছে না ধর্ষের জন্য কিছুক্ষণ পর আলোচনা আপনার বাকি শারীরিক সব ঠিক হবে আল্লাহ বলেছেন শরীরে একটি টুকরা আছে গুষ্ঠীর টুকরা আর এইটা যদি অব্যা আপনারা শুনতে পাবেন ওই আস্তে আস্তে করে হার্ট ব্লক হয় কিনা একটা ব্লক কি অবস্থা আরেকটা বলো কি অবস্থা আল্লাহ তুমি তাকে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে তা হচ্ছে হৃদায়ত শুধু দুনিয়া দুনিয়ামুখী হবেন না মুসলমানের আসল লক্ষ্য দুনিয়া মুসলমানের আসল লক্ষ্য কি হচ্ছে নিয়মতান্ত্রিক কমাই করতে হবে আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি হারাম কামাই করবেন না ঠিক না আর যদি আল্লাহর ভয় না থাকে আমি মুশকিল যেরকম আছে ওই রকম ভালো আর করবেন বুঝতে পারছেন হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তর পরিবর্তন করে কে দূর থেকে ঠিক না ওঠিক কত রোগ আছে দশ কিলোমিটার থেকে আসি হজ গেছে আসছে না আর কত লোক এই সেন্টারের আশপাশে মজুদ বিভিন্ন বাহানা করে হজ গেছে হজের থেকে শেষ মন থাকলে যে আব্লা দে। যদি কেউ ঘর থেকে বের হয় সরাসরি আল্লাহর পথে জাহাজের মতো সব থাকে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে আপনারা যদি মনে কি করবো এখন ঠেকা পড়ে যাচ্ছি কোন লাভ নেই এখানে আসা ঠিক করবেন আল্লাহ আল্লাহ আপনাকে দেবতীয় বিধান পালন করবেন এগুলো শিখতে পারি এই জন্য আসবেন দেখবেন আল্লাহ আপনাকে হজ করার তো অভিযোগ হবে কিন্তু ফায়দা হবে না তাই করে আসেন নাম থাক বনা থাক যদি নিয়ে থালিস হয় আপনাকে কথা কিছু আলোচনা এরপরে সময় শেষ তোমার কেন ইমান তাজা করা দরকার কিনা যদি বসে বসে আলিম হওয়া যেত আল্লাহ রসুন ইসলামের মজিসের লোকজন আসত সাহে ক্রানদের লোকজন আসতিনের মজিস লোকজন আসত তবে তাবিম এই ধারা কেমন পর্যন্ত চলবে ইনশাআল্লাহ যখন তাদের সামনে কোরআন পেশ করা হয় বা কোরআন পাঠ করা হয় তখন তারা সেইদার করে না এই আয়াত আলিম বলেছেন ও আজিব অর্থাৎ করে আর এর দলিল হাদিসা রবিহ বলেছেন আমরা পাঠ করি কখনো দেব না কেউ যদি দেয় সে ভালো কাজ করলো আর যে কেউ সেইদা দিল না তার কোন গুণা নেই বুঝতে পারছেন কে বলেছেন এটা আচ্ছা তিনি তারপক্ষ থেকে এরকম কথা না গুনা হবে না তার নিজপক্ষ বলবেন না তিনি হচ্ছেন খালিফা আসিৎ আল্লাহরের দ্বিতীয় খলিফা সুবাহ আল্লাহ এমন ব্যক্তিত্ব তিনি অনেক সময় তিনি ইচ্ছা করেছেন তার ইচ্ছা অনুযায়ী করে হাজি হয়েছে এক হাজিজ এসছে মোহাম্মদ আরেক হাজি উভয় গ্রহণযোগ্য বুঝতে পারছেন সাধারণ হতো তাহলে কি ছাড়তেন বুঝা গেল আয়াতে শৈদা পাঠ করে জিয়া ওয়াজিব না কিন্তু আমরা ছাড়ি না আলহামদুলিল্লাহ যথাসুদ্ধ চেষ্টা করি বিশেষ কারণে যেমন গাড়ি চালাচ্ছি আর পড়ছি তো কি করা যায় সাধারণত আমরা শর্ত কি এর মধ্যে আলমদের মত কিন্তু বেশি স্পষ্ট ওজু শর্ত না ওজু থাকলেও আপনি সজিদা দিবেন না থাকলেও সজিদা দিবেন বুঝতে আল্লাহ আপনাদেরকে বোঝার তো দাঁড়ানোর জরুরি না বুঝছেন বসা অবস্থায় আছেন সেজিদা দেন যাওয়ার সময় সাধারণত আলিমরা বলেন একটি রয়াত আছে তোমরা আল্লাহ বলে যাও আর উঠার সময় আল্লাহ আকর বলার দলিল নেই বুঝলেন সময় বলবেনা কিন্তু এই যে হাদিস এই হাদিস কে কোন আলিম সহি বলে যাওয়ার তাই কোন আলিম উল্লেখ করেছেন সৈদায় যাবে আল্লাহ আকর বলবেনা প্রমাণিত আছে যেমন সাজদะ ওয়াজহি للذী খলকহু ওয়া শাক্কা সাম'হু ওয়া বাসরাহু بِহাওলিহি ওয়া কুওয়তিহিromat Allah Rasulullah sallallahu alaihi wasallam tahajjudir salate pore ayate sidda paath আর পড়তে পারেন আহ সুভান কিন্তু আপনারা ওই দুই দোয়া শেখার চেষ্টা করবেন আল্লাহ আমাদের তান করব এরপর আল্লাহ করে না উনি কে আর কারো সামনে মাথা লত করে না দূর্গা যায় মুসলিম ওই যে বাংলাদেশের দূর্গা ওগুলো যায় না আমাদের একই দর্গা মানে একই দরজা আমাদের দরজা আর কোন দরজা নেই বুঝলেন এই সব হচ্ছে অমুকের দর্গা তুমুকের দর্গা কোন মুসলমান যায় না আগে গেছেন বুঝেননি ছেড়ে দিন তবা করুন কেন যাবে যাবেন কিন্তু কবর জয়ালত সেরকম করবেন ওখানে গিয়ে অনেকে ওনাদের আলহামদুল এতোবা আল্হা কিনা। কিন্তু কোরআন পাঠ করার কক্ষে দলিল জন্য ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ইমাম আবু রহমানে যখন তারা বললেন মকরু তখন সাধারণ মকরুম হামা পর্যায়ের মকরু হয় কথা বুঝলেন ওরা ভালো আলিম ছিলেন ওরা মাকরু শব্দ হচ্ছে অপ্রচন্দনীয় কাজ মাকরু আলী অপ্রচন্দনীয় কাজ তার দৃষ্টিতে সাধারণ কথিত মুখরু হবে না হারাম হবে কোন দলিল নাই খবরস্থারের কাছে গিয়ে কোরআন করা অসুবিধা নেই কিন্তু বিশেষ করে আছে তারা মনে যা কিছু রেখেছে সবকিছু জানেন মনে কোন নিয়ত আছে খারাপ নিয়ত না ভালো নিয়ে এতে কি বোঝা গেল আপনি যে সেন ওখানে আল্লাহ জানে আমি যদি আপনারা তো অনেকে আগে বলতেন এখন হয়তো বলে অনেকে বলে আগে শিখেছি কিন্তু ছাড়ি এত তাড়াতাড়ি ছাড়া যায় না আছে না বলে যে মুখুল হবে না কি না। একজন দুইজন আচ্ছা যারা ছেড়েছেন কিছু বলার কোন দলিল নাই আপনি যদি দশ হাজার আল্লাহ দৃষ্টি সহি কিন্তু মনে আমার কবিল দেহে যদি দেহে আমি নমাজ করি তাহলে আগামী মাস থেকে বেতন বাড়িয়ে দিবে কথা বললাম কিন্তু মনে এতদিন লোকজন আমাকে খারাপ পেত এখন নবাজ পড়ছে ভালো হবে নবাজ কবর হবে কিন্তু মুখে তো বললেন দোষ হাজার তাহলে নিজেদের সম্পর্ক মুখের সাথে সাথে দোষ দিচ্ছি আমার দোষাব সুসংবাদে আচ্ছা যদি আমার এই জন্য যদি গড়বড় হয়ে যায় এই দশের কোন ফায়দা হবে আমার আপনাদের ফায়দা হবে আমার ফায়া হবে না আচ্ছা আমি কি আপনাদেরকে বলবো আমি আল্লাহ আল্লাহ তাহলে আমার মনের সম্পর্ক নিহে সম্পর্ক কার সাথে মনের সাথে আর এই মনের সংবাদ আপনারা জানেনা আমার আল্লাহ জানে এই আমি যে দর্শ দিচ্ছি আমি আপনাদেরকে বলছি আর আমিও বলি আল্লাহ যেন আমার সবাই ছোটো মিয়া ছোট মিয়ার মতো বড় মিয়া বড় মিয়ার মতো ঠিক না যেমাত্রে করতে হবে আমল আল্লাহর দরবারে কবল নাই কিন্তু এই নিয়তের সম্পর্ক মনের সাথে মুখের সাথে নয় এজন্য মোহাম্মদ রসুলাম জীবনে কখনো মুখ গিয়ে নিয়ত এর নজির কত দেখাবো ত্রুটি করলি আমার মহাম্মিয়া সম্পর্কে যা কিছু তারা জানতেন তাই উল্লেখ করে গেছেন আর লিখে গেছেন হয়ে গেছেন এইসবদেরকে তুমি এক শাস্তির সুসংবাদ দাও তবে যারা ইমানে কামল করেছে আর করছে তাদের জন্য রয়েছে অসীম প্রতিদান কাছে প্রত্যেক দিন চাইবেন সাতবার বলবেন আল্লাহ আমি তোমার কাছে জান্নাতের ফির চাই আর জান থেকে সাতবার আল্লাহ আমি তোমার কাছে ঠিকানা আমার মধ্যে পালিয়ে দাও আর যদি দিনের রাতে চব্বিশ ঘন্টার ভিতরে কোনবার কোন সময় বলে ও নির্দিষ্ট সময় নাই যে কোন সময় আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানানো অভিজ্ঞান করো পরিত্যাগ করার তো অভিজ্ঞ দান করো আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও আল্লাহ আমাদের মা বাবাদের সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ আমাদের দেশের হেফাজত করো বাংলাদেশের হেফাজত করো সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো মুসলমানদের হেফাজত করো কন্তা السميع العليم اتوب علينا انك الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين جزاكم الله خيرا